সম্পর্ক ছেদ করা হল আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে সেই মুসরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে অতঃপর তোমরা পরিভ্রমণ কর আর জেনে রেখো তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না আর নিশ্চয় আল্লাহ কাফিরদের লাঞ্ছিত করে থাকেন আর মহান হজের দিনে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে अल्लाह मुश्रिक दायित्व मुक्त करो कल्याण करते दाओ तब मुश्रिक्ध अतपर जा ब्यापारे त्रुटि करनी और तुम्हारे बिुदे का करी तर कृत चुक्ति তাদের দিয়ে আমি আজ পর্যন্ত পূর্ণ করো, অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন অতঃর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশ্রিকদের হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দী করো এবং অবরোধ করো, আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওঁত পেতে বসে থাক কিন্তু যদি তারা তওবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু আর মুশ্রিকদেরকেও যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অতপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে এটি এজন্য যে এরা জ্ঞান রাখে না মুশফিকদের চুক্তি আল্লাহর নিকট ও তাঁর রসুলের নিকট কীরূপে বলবৎ থাকবে তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন করেছ মসজিদুল হারামের নিকট অতপর যে পর্যন্ত তারা তোমাদের জন্য সরল থাকে তোমরাও তাদের জন্য সরল থাকো। আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। রূপে, তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারে কোনো মর্যাদা দেবে না তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে কিন্তু তাদের অন্তরসমূহ অস্বীকার করে আর তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী তারা আল্লাহ আয়াতসমূহ নগণ্য মূল্যে বিক্রয় করে অতপর লোকদের নিবৃত রাখে তার পথ থেকে তারা যা করে চলছে তা অতি নিকৃষ্ট তারা মর্যাদা দেয় না কোন মুসলমানের ক্ষেত্রে আত্মীয়তার আর না অঙ্গীকারের আর তারাই সীমা লঙ্ঘনকারী অবশ্যই তারা যদি দবা করে নামাজ কায়েম করে আর জাকাত আদায় করে তবে তারা তোমাদের দিনই ভাই আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্য সবি বর্ণনা করে থাকি আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ পর এবং বিদ্রুপ করে তোমাদের দিন সম্পর্কে তবে কুফর প্রধানদের সাথে যুদ্ধ কর কারণ এদের কোনো শপথ নেই যাতে তারা ফিরে আসে তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সংকল্প নিয়েছে রসুলকে বহিষ্কারের আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত তোমরা কি তাদের ভয় তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ যদি তোমরা মুমিন হও যুদ্ধ কর ওদের সাথে আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন তাদের লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন এবং তাদের মনের ক্ষোভ দূর করবেন আর আল্লাহ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমরা কি মনে করো যে তোমাদের ছেড়ে দেওয়া হবে এমনি যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদেরকে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ তার রসুল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে আর তোমরা যা করো সে বিষয় আল্লাহ সবিশেষ অবহিত মুশফিকরা যোগ্যতা রাখিনা না আল্লাহর মসজিদ আবাদ করার যখন তারা নিজেরাই নিজেদের কুফরের স্বীকৃতি দিচ্ছে এদের আমল বরবাদ হবে এবং এরা আগুনে স্থায়ীভাবে বসবাস করবে নিঃসন্দেহে তারাই আল্লাহ আবাদ করবে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামাজ ও আদায় করেছে জাকাত আর আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না অতএব আশা করা যায় তারা হৃদায়তপ্রাপ্তদের अंतर्भु तुमरा कि हाजी पानी सरबराह और मस्जिद हराम आबादकरण के लोक समान मन करमान राखे आल्ला शेष दिन युद्ध कर राहे आल्ला दृष्टि समान नए और आल्लाह जालिम लोक देख हिदायत करा ईमान एने दे त्याग कर राहे निजे माल और जान दिए जिहा कर তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে আর তারাই সফল কাম তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরমার দিগার স্বিয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের যেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি তথা তারা থাকবে চিরদিন নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে মহাপুরস্কার হে ইমানদারগণ তোমরা স্বীয় পিতা ও ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না भल अभिभावक रूप ग्रहण करंघन करी तुम तुम्हारा तुम्हारे भाई तुम्हारा पत्नी तुम्हारा गोत्र तुम्हारे अर्जित धन सम्पद तुम्हारे व्यवसा जा बध हो जाय और तुम्हारे बसस्थान जा रसुल তা রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তবে অপেক্ষা কর আল্লাহর আর আল্লাহ সম্প্রদায়কে হৃদায়ত করেন না। আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হোনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল অতপর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিল তারপর আল্লাহ নাজিল করেন নিজের পক্ষ থেকে সান্তনা তার রসুল ও মোমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি আর শাস্তি প্রদান করেন কাফিরদের এবং এটি হল কাফিরদের কর্মফল এরপর আল্লাহ যাদের প্রতি ইচ্ছা তফিক দেবেন আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু হে ইমানদারগণ মুশ্রিদটা তো অপবিত্র সুতরাং বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে আর যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাব মুক্ত করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞা তোমরা যুদ্ধ কর আহলে কি তাদের ওই লোকদের সাথে যারা আল্লাহ রোজ হাসরে ইমান রাখে না मसी आल्ला हमारे मुखर कथा पूर्ववर्ती काफिर मत कथा ध्वस कर তাদের পণ্ডিত ও সংসার বিভাগীদের তাদের পালন কর্তারূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য তিনি ছাড়া কোনো মাবুদ নেই তারা তার শরীর সাব্যস্ত করে তার থেকে তিনি পবিত্র তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহ নূরকে নির্বাপিত করতে চায় কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন যদিও কাফিররা তা অপ্রীতিকর মনে করে তিনি প্রেরণ করেছেন আপন রসুলকে হেদায়ত ও সত্য দিন যেন এ দিনকে অপরাপর দিনের উপর জয়যুক্ত করেন যদিও মুশ্রিকরা তা করে। হে অনেক পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত রাখছে আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে आल्लर पथे तथा कठोर आजाबदी जहांग नाम आगुनेप्तरा तर द्वारा तर ललाट पार्श और पृष्ठदेश दग्ध करजे जमा रेखे आश्वाद ग्रहण कर जमा निश्चय आल्लर विधान और गणनय मास बारोटी আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চারটি সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো আর মুশ্রিকদের সাথে তোমরা যুদ্ধ কর সমবেতভাবে যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে আর মনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন এই মাস পিছিয়ে দেওয়ার কাজ কেবল কুফরির মাত্রা বৃদ্ধি করে जर फिर गण गुमराहे पतित है गणना पूर्णर निषिद्ध मासगुल हाल आल्ल हरामकृत मासगुलो के तरफ मंद क्चूल तर शोभन कर दे आल्ला काफिर सम्प्रदाय के हिदायत करें हे ईमानदार गण तुम्हारे की हल যখন আল্লাহর পথে বের হবার জন্য তোমাদের বলা হয় তখন মাটি জড়িয়ে ধর তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প যদি বের না হও তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আজাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান যদি তোমরা তাকে অর্থাৎ রসুলকে সাহায্য না করো। তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফিররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হও না আল্লাহ আমাদের সাথে আছেন অতপর আল্লাহ তার প্রতি সিয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো বস্তুত আল্লাহ কাফিরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময় তোমরা বের হয়ে পড় বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ কর আল্লাহর পথে নিজেদের মাল ও যান দিয়ে এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো যদি আশু লাভের সম্ভাবনা থাকত এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হতো। তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো, কিন্তু তাদের নিকট পথ সুদীর্ঘ মনে হল আর তারা এখনি শপথ করে বলবে আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করছে আর আল্লাহ জানেন যে এরা মিথ্যাবাদী আল্লাহ আপনাকে ক্ষমা করুন আপনি কেন তাদের অব্যাহতি দিলেন যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত কারা সত্যবাদী এবং জেনে নিতেন মিথ্যাবাদীদের आल्ला रोज क्या जर ईमान राल और जान द्वारा जिहदा कमना कराला अब्याहति चाय आल्ला रोज क्या ईमान राखे तरह अंतरसंदेहग्रस्त हो सन्देहर आवर्ते घुरखे चलते আর যদি তারা বের হওয়া সংকল্প তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত রাখত কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয় তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হল উপবিষ্ট লোকদের সাথে তোমরা বসে থাকো। যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি করত না আর অশ্ব ছুটাত তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর বস্তুত আল্লাহ জালিমদের ভালোভাবে জানেন তারা পূর্ব থেকেই বিভেদ সৃষ্টি সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ করে দিচ্ছিল শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হল আল্লাহর হুকুম যে অবস্থায় তারা মন্দ বোধ করল আর তাদের কেউ বলে আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না শুনে রাখ তারা তো পূর্ব থেকে পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদের পরিবেষ্ট করে রয়েছে আপনার কোন কল্যাণ হলে তারা মন্দ করে এবং কোনো বিপদ উপস্থিত হলে তারা বলে আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামনে নিয়েছি এবং ফিরে যায় উল্লসিত মনে আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছবে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্যনির্বাহক আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত আপনি বলুন তোমরা তো আমাদের জন্য দু কল্যাণের একটি প্রত্যাশা করো আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের আজাদ দান করুক নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে সুতরাং তোমরা অপেক্ষা করো আমরাও তোমাদের সাথে অপেক্ষমান আপনি বলুন তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় করো বা অনিচ্ছায় তোমাদের থেকে তা কখনো কবুল হবে না তোমরা নাফর মানের তাদের অর্থ ব্যয় প্রবুল না হওয়ার এছাড়া আর কোন কারণ নেই যে তারা আল্লাহ ও তার রসুলের প্রতি অবিশ্বাসী তারা নামাজে আসে অলসতার সাথে আর ব্যয় করে সংকুচিত মনে সুতরাং তাদের ধন সম্পদ ও সন্তান সম্পত্তি যেন আপনাকে বিস্মিত না করে আল্লাহর ইচ্ছা হল এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আজাবে নিপতিত রাখা এবং প্রাণ বিয়োগ হওয়া কুফ্রী অবস্থায় তারা আল্লাহর নামে হলক করে বলে যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয় অবশ্য তারা তোমাদের ভয় করে তারা কোন আশ্রয়স্থল কোনো গুহা বা মাথা গোজার ঠাঁই পেলে সেদিকে পলায়ন করবে দ্রুত গতিতে তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা সদগা বন্ধনে আপনাকে দোষারোপ করে এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয় কতই না ভালো হত যদি তারা সন্তুষ্ট হত আল্লাহ ও তার রসুলের উপর এবং বলত আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের দেবেন নিজ করুণায় এবং তার রসুল জাকাত হল কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তার দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই হল আল্লাহ নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে এ লোকটি তো কান সর্বস্ব আপনি বলে দিন কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর বস্তুত তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ আর যারা আল্লাহর রসুলের প্রতি কুৎসা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করাতে পারে অবশ্য তারা যদি ইমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রসুলকে রাজি করা অত্যন্ত জরুরি তারা কি একথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে যে মোকাবিলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোজক তাতে সময় থাকবে एट हल महापमान मुनाफिका ए ब्यापारे भये मुसलमाना सुरानाजिल जाते तोपन विषय अवहित करद्रोप करते थक आल्ला अवश्य प्रकाश करबारे तुम्हारा भय कर जिज्ञेस कर तबादल कथार कथा ए कौतुक कर আপনি বলুন তোমরা কি আল্লার সাথে তার হুকুম আহকামের সাথে এবং তার রসুলের সাথে ঝাট্টা করছিলে ছলনা করোনা তোমরা যে কাফির হয়ে গেছ ইমাম প্রকাশ করার পর তোমাদের মধ্যে কোন লোককে যদি আমি ক্ষমা করে দেইও তবে অবশ্য কিছু লোককে আজাবও দেব কারণ তারা ছিল গণাহকার মোনাফিক নরনারি সবারই গতিবিধি একরকম শেখায় মন্দ কথা भल कथा बारण करीज मुठो बंध रखे आल्ला भूले गा कई तरफ भूले गेह मुनाफिक रही ना आल्ला मुनाफिक पुरुष ए मुनाफिक नारी काफिर देजोर आगुने ते थ सर्वदा सेथेष्ट आल्लाह तरह अभिसम्पात कर स्थायी आजाम যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশি ছিল শক্তিতে এবং ধন ও সন্তান সন্ততির অধিকারীও ছিল বেশি অতপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের দ্বারা আবার তোমরা ফায়দা উঠিয়েছ তোমাদের ভাগের দ্বারা যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ফায়দা উঠিয়েছিল নিজেদের ভাগের দ্বারা আর তোমরাও চলছ তাদেরই চলন অনুযায়ী তারা ছিল সেই লোক যাদের আমলসমূহ নিঃশ্বাসিত হয়ে গেছে দুনিয়া ও আখিরাতে আর হয়েছে ক্ষতির সম্মুখীন তাদের সংবাদকে এদের কানে এসে পৌঁছায়নি যারা ছিল তাদের পূর্বে নুহের আদের ও সামুদের সম্প্রদায় এবং ইব্রাহিমের সম্প্রদায়ের এবং এবং সেসব জনপদের যেগুলোকে উল্টে দেওয়া হয়েছিল তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিষ্কার নির্দেশ নিয়ে বস্তুত আল্লাহ তো এমন ছিলেন না যে তাদের উপর জুলুম করতেন जुलूम कर पुरुषार नारी सहायक शिक्षा नाम जकत और तसुल निर्देश अनुजा जीवन जापन करल्ला दया करब्लाक्रमशाली सुकौशली ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন কাননকুঞ্জের যা তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ তারা সেগুলোই মাঝে থাকবে আর এসব কাননকুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর বস্তুত এ সমুদায়ের মাঝে সবচেয়ে বড় হল আল্লাহর সন্তুষ্টি এটি হল মহান কৃতকার্যতা হে নবী কাফিরদের সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন তাদের ঠিকানা হল দোজক এবং তা হল নিকৃষ্ট ঠিকানা তারা কসম খায় যে আমরা বলিনি অথচ নিঃসন্দেহে তারা বলেছে কুপুরী বাক্য এবং মুসলমান হবার পর অস্বীকৃতি জ্ঞাপনকারী হয়েছে আর তারা কামনা করেছিল এমন বস্তুর যা তারা প্রাপ্ত হয়নি আর এসব তারই পরিণতি ছিল যে আল্লাহ ও তাঁর রসুল তাদেরকে সম্পদশালী করে দিয়েছিলেন নিজের অনুগ্রহের মাধ্যমে বস্তুত এরা যদি তবা করে নেয় তবে তাদের জন্য মঙ্গল আর যদি তা না মানে তবে তাদেরকে আজাব দেবেন আল্লাহ বেদনাদায়ক আজাব দুনিয়া ও আখিরাতে অতএব বিশ্ব চরাচরে তাদের জন্য কোনো সাহায্যকারী সমর্থক নেই তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ তালার সাথে ওয়াদা করেছিল যে তিনি যদি আমাদের প্রতি অনুগ্রহ দান করেন তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে থাকব যখন তাদেরকে স্ব অনুগ্রহের মাধ্যমে দান করা হয় তখন তাতে কার্পণ্য করেছে এবং কৃত ওয়াদা থেকে ফিরে গিয়েছে ভেঙে দিয়ে তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে তা এজন্য যে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছিল এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলত তারাকে জেনে নেয়নি যে আল্লাহ তাদের রহস্য ও সলা পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ খুব ভালো করে জানেন সমস্ত গোপন বিষয় সে সমস্ত লোক যারা ভচ্ছনা বিদ্রুপ করে সেসব মুসলমানদের প্রতি যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমাত্র নিজেদের পরিশ্রম পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া তারপর आल्ला तरट्टा करमा प्रार्थना कर तथा कख के आल्ला क्षमा करबाजी आल्लासूुल के अस्वीकार कर वस्तु तो आल्लाफरमान दे के पथ देखान ना পেছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহর রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে বসে থাকতে পেরে আনন্দ লাভ করেছে আর যান ও মালের দ্বারা আল্লাহর রাহে জিহাদ করতে অপছন্দ করেছে এবং বলেছে এই গরমের মধ্যে অভিযানে বের হও না বলে দাও উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম যদি তাদের বিবেচনা শক্তি থাকত অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে বস্তুত আল্লাহ যদি তোমাকেই তাদের মধ্য থেকে কোন শ্রেণী বিশেষের দিকে ফিরিয়ে নিয়ে যান এবং অতঃপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি কামনা করে তবে তুমি বলো যে তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার পক্ষ হয়ে কোন শত্রুর সাথে যুদ্ধ করবে না তোমরা তো প্রথমবারে বসে থাকা পছন্দ করেছ কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথে বসে থাকো আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার ওপর কখনো নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রসুলের প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে আর বিস্মিত হল না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির তরুণ আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আজাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফেরই থাকে আর যখন নাজিল হয় কোনো সুরাজে তোমরা ইমান আনো আল্লাহর উপর তার রসুলের সাথে হয়ে তখন বিদায় কামনা করে তাদের সামর্থ্যবান লোকেরা এবং বলে আমাদের অব্যাহতি দিন যাতে আমরা নিষ্ক্রিয়ভাবে বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তঃসমূহের উপর বস্তুত তারা বোঝে না কিন্তু রসুল এবং সেসব লোক যারা ইমান এনেছে তার সাথে তারা যুদ্ধ করেছে নিজেদের যান ও মালের দ্বারা তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কানন কুঞ্জ যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবন তারা তাতে বাস করবে অনন্তকাল এটাই হল কার্যতা। আর। ছলনাকারী বেদুন লোকেরা এল যাতে তাদের অব্যাহতি লাভ হতে পারে এবং নিবৃত থাকতে পারে তাদেরই যারা আল্লাহ ও রসুলের সাথে মিথ্যা বলেছিল এবার তাদের উপর শীঘ্রই আসবে বেদনাদায়ক আজাব যারা কাফির দুর্বল রুগ্ন ব্যয়ভার বাহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে আল্লাহ ও রসুলের সাথে মেকাদদের উপর অভিযোগের কোনো পথ নেই আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু আর না আছে তাদের উপর যারা এসেছে তোমার নিকট যেন তুমি তাদের বাহন দান করো এবং তুমি বলেছো আমার কাছে এমন কোন বস্তু নেই তার উপর তোমাদের সওয়ার করাবো। তখন তারা ফিরে গেছে অথচ তখন তাদের চোখ দিয়ে অস্ত্র বই ছিল এ দুঃখে যে তারা এমন কোন বস্তু পাচ্ছে না যা ব্যয় করবে অভিযোগের পথ তো তাদের ব্যাপারে রয়েছে যারা তোমার নিকট অব্যাহতি কামনা করে অথচ তারা সম্পদশালী যারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে আর আল্লাহ মোহর এটে দিয়েছেন তাদের অন্তর বস্তুত তারা জানতেও পারেনি তুমি যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের নিকট ছল ছুতা নিয়ে উপস্থিত হবে তুমি বলো ছলনা করোনা আমি কখনো তোমাদের কথা শুনব না আমাকে আল্লাহ তালা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন আর এখন তোমাদের কর্ম আল্লাহ দেখবেন এবং তার রসুল তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে সেই গোপন ও অগোপন বিষয়ে অবগত সত্তার নিকট তিনি বাতিল যা তোমরা করছিলে এখন তারা তোমার সামনে আল্লাহর কসম খাবে যখন তুমি তাদের কাছে ফিরে যাবে যেন তুমি তাদের ক্ষমা করে দাও সুতরাং তুমি তাদের ক্ষমা করো নিঃসন্দেহে এরা অপবিত্র এবং তাদের কৃতকর্মের বদলা হিসাবে তাদের ঠিকানা হল তো তারা তোমার সামনে কসম খাবে যাতে তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও তুমি যদি রাজি হয়ে যাও তাদের প্রতি তবু আল্লাহ রাজি হবেন না এ নাফরমান লোকদের প্রতি বেদুইনরা কুফর ও মুনাফিকিতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ তালা তা রসুলের উপর নাজিল করেছেন বস্তুত আল্লাহ সবকিছু জানেন এবং তিনি অত্যন্ত কুশলী আবার কোনো বেদুইন এমনও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা বলে গণ্য করে এবং তোমার ওপর কোনদিন আসে কিনা সে অপেক্ষায় থাকে তাদের উপর দুর্দিন আসুক আর আল্লাহ হচ্ছেন শ্রবণকারী পরিজ্ঞাত আর কোনো কোনো বেদুইন হলো তারা যারা ইমান আনে আল্লাহর উপর কিয়ামত দিনের ওপর এবং নিজেদের ব্যয়কে আল্লাহ নৈকত্য এবং রসুলের দোয়া লাভের উপায় বলে গণ্য পারে। যেন তারাই হল তাদের ক্ষেত্রে নৈকত্য আল্লাহ তাদেরকে নিজের রহমদের অন্তর্ভুক্ত করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল করুণাময় আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আন্তারদের মাঝে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে আল্লাহ সে সমস্ত লোকের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানন ও কুঞ্জ যার তলদোষ দিয়ে প্রবাহিত প্রস্রবনসমূহ সেখানে তারা থাকবে চিরকাল এটাই হলো আর কিছু কিছু তোমার আশেপাশের মুনাফিক এবং কিছু লোক মদিনাবাসী কঠোর মুনাফিকিতে অনর তুমি তাদের জানো না আমি তাদের জানি আমি তাদেরকে আজাব দান করব দুবার তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহা আজাবের দিকে আর কোনো কোনো লোক রয়েছে যারা নিজেদের পাপ স্বীকার করেছে তারা মিশ্রিত করেছে একটি নেক কাজ ও অন্য একটি বদ কাজ শীঘ্রই আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল করুণাময় তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে আর তুমি তাদের জন্য দোয়া করো নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্তনাস্বরণ বস্তুত আল্লাহ সবকিছুই শোনেন জানেন তারা কি এ কথা জানতে পারেননি যে আল্লাহ বান্দাদের তবা কবুল করেন এবং জাকাত গ্রহণ করেন বস্তুত আল্লাহ তবাক কবুলকারী করুণাময় আর তুমি বলে দাও তোমরা আমল করে যাও তার পরবর্তীতে আল্লাহ দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রসুল ও মুসলমানগণ তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যাবর্তিত হবে তাঁর সান্নিধ্যে গোপন ও প্রকাশ্য বিষয়ে যাদের কাজকর্ম আল্লাহর নির্দেশের উপর তিনি হয় তাদের আজাদ দেবেন না হয় তাদের ক্ষমা করে দেবেন বস্তুত আল্লাহ সবকিছুই জ্ঞাত বিজ্ঞতা সম্পন্ন আর যারা নির্মাণ করেছে মসজিদ জিদের বসে এবং কুফরির দাড়নায় মুমিন্দের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকদের জন্য ঘাঁটি যে পূর্ব থেকে আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করে আসছে আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণই চেয়েছি কক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক তুমি কখনো সেখানে দাঁড়াবে না তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকে আর ওপর প্রথম দিন থেকে সেটিই তোমার দাঁড়াবার যোগ্য স্থান সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্র তাকে ভালোবাসে আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন যে ব্যক্তি সিয়গৃহের ভিত্তি রেখেছে আল্লাহ ভয় ও তার সন্তুষ্টির উপর সে উত্তম না সে ব্যক্তি উত্তম যে গৃহে ভিত্তি রেখেছে কোন গর্তের কিনারায় যা ধসে পড়ার নিকটবর্তী এবং অতপর ওকে নিয়ে বোজোখের আগুনে পতিত হয় আর আল্লাহ জালিমদের পথ দেখান না তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরে সদা সন্দেহের উদ্বেগ করে যাবে যে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে যায় আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের যান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা যুদ্ধ করে আল্লাহর রাহে অতপর মারি ও মরে তাওরাত ও কোরআন তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক সুতরাং তোমরা আনন্দিত হাও সেের উপর যা তোমরা সাথে সম্পর্ক ছেদকারী রুকু ও সিজ্ আদায়কারী আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমাসমূহের হেফাজতকারী বস্তুত সুসংবাদ দাও ইমানদারদেরকে নবী এবং নুমিনের উচিত নয় মুশফিকদের মা কামনা করা যদিও তারা আত্মীয় হোক এ কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা আর ইব্রাহিম কর্তৃক শিও পিতার মাগিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন অতপর যখন তার কাছে একথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় ক্রমদয় সহনশীল আর আল্লাহ কোন যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সব বিষয় যা থেকে তাদের বেঁচে থাকা দরকার নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ফাহাল নিশ্চয় আল্লাহর জন্য আসমানসমূহ ও জমিনের সাম্রাজ্য তিনি জিন্দা করেন ও মৃত্যু ঘটান আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোন সহায়ও নেই কোন সাহায্যকারীও নেই আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম হয়েছিল অতপর তিনি দয়া পরবর তাদের প্রতি নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময় এবং অপর তিনজনকে যাদেরকে পেছনে রাখা হয়েছিল যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল এবং তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল আর তারা বুঝতে পারল যে আল্লাহ ব্যতীত আর কোন আশ্রয়স্থল নেই অতঃপর তিনি সদয় হলেন তাদের প্রতি যাতে তারা ফিরে আসে নিঃসন্দেহে আল্লাহ দয়াময় করুণাশীল হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। মদিনাবাসী ও পার্শ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় रसूल्लाह संग त्यागर पे जावा रसूल प्राणी प्राण केजे आल्लर पथे तृष्णा क्लानी और क्षुधा तपर्श करेप जाफिर मन क्रोध कारण है और शत्रु पक्षा जाप्त है तेकर् लिखित है मेकामल निसंदेह आल्ला सत्कर्मशील लोकर हक নষ্ট করেন না আর তারা অল্প বিস্তর যা কিছু ব্যয় করে যত প্রান্ত তারা অতিক্রম করে তা সবই তাদের নামে লেখা হয় যেন আল্লাহ তাদের কৃত সমূহের উত্তম বিনিময় প্রদান করেন আর সমস্ত মুমিনদের অভিযানে বের হওয়া সঙ্গত নয় তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হল না যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে স্বজাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা বাঁচতে পারে হে ইমানদারগণ তোমাদের নিকটবর্তী কাফিরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে অনুভব করুক আর জেনে রাখো আল্লাহ মুতের সাথে রয়েছেন আর যখন কোন সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ বলে এ সুরা তোমাদের মধ্যে কার ইমান কতটা বৃদ্ধি করল অতএব যারা ইমানদার এ সুরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে বস্তুত যাদের অন্তরে রয়েছে এটি তাদের কলুষের সাথে আরো কলুষ বৃদ্ধি করেছে এবং তারা কাফির অবস্থায় লক্ষ্য করে না প্রতি বছর তারা দু একবার বিপর্যস্ত হচ্ছে অথচ তারা একবারও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না আর যখনই কোন সুরা অবতীর্ণ হয় तक तर मुसलमान तुम्हें सर पड़े आल्लामुख सम्प्रदाय तुम्हारे एसम मध्य थे रसूल तुम्हारे दुख कष्ट तारे दुस्सह तुम्हारे मंगलकामी मुमिंगे स्नेहशील दयामय ए सत्वेव जदितामुख्ए ताओ आल्लारि व्यतीत और को बंदीक नहीं भरसा करी और महान आड़सर अधिपति